আবু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন সালাতে ইমাম যখন সামিমান বলেন তখন তোমরা বলবে আল্লাহুমা রব্বানা লাকাল হামদ অর্থাৎ হে আল্লাহ আমাদের প্রতিপালক আপনার জন্য সকল প্রশংসা কেননা যার এ উক্তি ফেরস্তাগণের উক্তির সঙ্গে মিলে যাবে তার আগের গুনাহ মাফ করে দেয়া হবে